الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله من صالحا وقال إنني من المسلمين ولا تتوى الحسنة ولا السيئة تدفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عذاوة كأنه ولي حميد ام وما يلقاها الا الذين يفذرون وما يلقاها الا ذو حظ عظيم وان ما ينسنك من الشيطان وإن لا ينسغنك من الشيطان نسهم فاستعذ بالله إنه هو السميع العليم الحمد لله الحمد لله لطيف الخبير. يعلم السر والنجوة لا تخفى عليه خافية قد أحاط بكل شيء علما أحمده وأشكره ستر القبيح وأخفى وغفر الذنوب وستر العيوب أشهد أن لا إله إلا الله وحده لا شريك له علام الغيوب وأشهد أن محمد عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ما تعاقب شروق الغروب اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقران الحميد بالله من الشيطان الرجيم بسم الرحيم يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس لغد واتقوا الله ان الله خبير بما تعملون প্রিয় দর্শক ও শ্রোতাবায় বোনেরা আমরা এজন্য আমরা আল্লাহর নিয়ামত যেভাবে ভোগ করছি সেভাবে আল্লাহুল শানুর পাকড়াও থেকে রক্ষা পাওয়ারও ব্যবস্থা আমাদেরকে নিতে হবে আল্লাহুল শানুর বিরুদ্ধে আচরণ যদি করে তার। आईनानुकान अवश्य पगड़ाओ कर दूर चेष्टा करुदे चलते शिवश्य नगदे अथवा बाकी अवश्य ग्रहण करते हैं धोखी दोष कर दे आल्ला खराब क्या करते सूत्राजानु कस्ति दीबें बोल अवश्य भूल कथा सूतरा हे मुस्लिम भाई बहनों अवश्य सकल गुणा थे अवश्य सतर्क छोट हथवा बड़ हम कारण सब चाहते विशेषकर बड़ गुणा हम আপনার লুকাই দুগুনা অনেক আছে আমরা অনেকে এমন আছি যে লুকাই দুগুন করেই চলছি করেই চলছি কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমরা দিন নিচের দিকে নেমে যাচ্ছি নিচের দিকে নেমে যাচ্ছি আমাদের অজান্তেই কারণ আল্লাহ যতগুনাই করছি ডেকে রাখছেন ডেকে রাখছেন মানুষের সামনে প্রকাশ করছেন না কিন্তু আমরা যখন আল্লাহ শাহনুকে গুরুত্ব না দিয়ে আল্লাহ দৃষ্টিকে অবহেলা করে যখন আমরা এভাবে গুণা করতে থাকবো করতে থাকবো একদিন দেখা যাবে আমাদের এসে বসবে এবং আমরা যারা ধনী আছি দরিদ্র হয়ে যাব আমরা যারা সুস্থ আছি অসুস্থ হয়ে পড়ব এবং আমাদের এখন যে নিরাপত্তা আছে সেই নিরাপত্তা বিঘ্নিত হবে আল্লাহ ছেড়ে দেবেন না কারণ আল্লাহ ইলামু যে আল্লাহ আলিমকে সময় দিয়ে থাকেন কিন্তু যখন ধরবেন তখন কিন্তু ছাড়বেন না আল্লাহ রসুলাম এরপরে আয়াত प्रभु जनसंप्रदाय के पकड़ाओ करें जनता जुलूम कर आल्ला जान जो धरमें तुब्ही जंत्रणायक खुबी, खुबी शक्त धराब অনেক মানুষ আমরা যে আল্লাহ ভুলে বসেছি তাদেরকে অবশ্যই সতর্ক হওয়া উচিত তারা যত আরামা কেন তাদেরকে অবশ্যই ভয় পেতে হবে যে একদিন এজন্য আল্লাহ আমাদেরকে পগড়াও করবেন আল্লাহ আবু আবাক আল্লাহান বলেন যখন তাদেরকে আমি যে কোরআনের মাধ্যমে তাদেরকে সতর্ক করে দিয়েছি এই সতর্ক সংকেত যখন তারা ভুলে পড়ে ভুলে গিয়ে ছিল এবং তখন আমি তাদেরকে আসতে সময় দিয়ে তাদেরকে পকড় সুযোগ করে নিয়েছি সেটা যখন তারা বলেছে আমাকে তখন আমি তাদের সামনে সকল আপনার দরজাগুলো তাদের সামনে খুলে দিয়েছি যখন তারা খুব আনন্দ পেয়েছে যে আমরাই তো সবকিছু পাচ্ছি তখন হঠাৎ করে তাদেরকে আমি ধরে বসবো হ্যাঁ তখন তারা অবশ্যই নিরাশ হয়ে পড়বে সুতরাং যেই কোন আমরা জুলুম করে না থাকুক থাকি না কেন সবার আগে আমাদের খেয়াল করতে হবে যে আমরা তো নিজের নিজের উপর প্রথমে নিজেই জলুম করছি যে আমরা হ্যাঁ নিজের উপর নিজে জলম করে এবং এটা থেকে আমাদের নিজকে নিজকে রক্ষা করতে হবে এই কারণে রহমত আলী বলেন তিনি সুন্দর কথা বললেন আল্লা জৌজির রহমত আলী বলেন যে তুমি সতর্ক থাকো যে কোন গুনার ব্যাপারে তুমি অবশ্যই সতর্ক থাকবে বিশেষ করে লুকাই তুগুণার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবে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 কারণ এটা অন্য দেখছে না তুমি ধোঁকায় পরে এই গুণা বেশি বেশি করতে চেষ্টা করবে এটা যেন না হয় কারণ সেটা হচ্ছে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করা যে আল্লাহ দেখছেন অথচ আল্লাহর দৃষ্টিকে তুমি তোয়াক্কা করছো না বরং যদি গুণা করতে থাকো তখন আল্লাহর চোখ থেকে আল্লাহর দৃষ্টি থেকে তুমি দূরে সরে যাবে এবং তুমি বরং চেষ্টা করো যে আল্লাহ এবং তোমার মাঝে সেই সম্পর্কটুকি ভালো রাখতে কারণ আল্লাহ তোমার এই দূষগুলো দেখিয়ে দিচ্ছে না মানুষকে যদি তুমি এই তোমার বিতর্গত অবস্থা আল্লাহর সাথে সম্পর্ক তোমার যদি ভালো হয় তাই তোমার বাহ্যিক অবস্থাকে আল্লাহ সুন্দর করে দেবেন এই কারণে ভাইয়েরা আমার একজন মুসলমানের উচিত যে আল্লাহ আমরা গুণা করছি আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন এটা এটা নিয়ে যেন আমরা ধোকায় পড়ে না যাই বরং একদিন না একদিন এরকম যদি আমরা অপরাধ করতে থাকি আমাদেরকে লাঞ্চ অবশ্যই করবেন আমাদের সেই লুকাইতে গুণাগুলো একদিন প্রকাশ পেয়ে যাবে এবং আল্লাহ যে আমাদের ব্যাপারে ধৈর্য ধরছেন সেটা নিয়ে আমরা কখনো আপনার ধোকায় খেতে যাব না কারণ গুণা করলেই গুনার পরিণতি অবশ্যই বহন করতে হবে এই কারণে একজন বুজুর্গ সুন্দর কথা বলেছিলেন তাকে একটু ধরার জন্য চেষ্টা করছেন যে তাকে আল্লাহ নিয়মত দেওয়ার পর সে মনে আল্লাহ আমাকে অনেক ভালোবাসে অথচ আল্লাহ তাকে নিয়মত দিয়েছিলেন এই জন্য যে নেমত দিই তারপর সে কি করে আমি তার অসতর্কতা অবস্থায় থেকে আল্লাহ নিয়মী তাকে সময় দিয়ে ডিল দিয়ে ডিল দিয়ে একদিন হঠাৎ করে ধরে বসবেন এবং তিনি বলেন যে অনেক মানুষ এমন রয়েছে আল্লাহ যখন লুকাই গেছে মানুষকে প্রকাশ করে নেই সে তখন ধোকায় পড়ে যায় সে মনে করে যে আমি তো বাঁচে যাচ্ছি আমার তো প্রকাশ পাচ্ছে না বলে যে আল্লাহ শাহানু তাকে এইভাবে হঠাৎ করে এরকম ছাড় দিতে একদিন তাকে প্রকাশ করে দেবে এরকম তিনি বলেন এরকম অনেক মানুষ আছে যে মানুষ যখন তার প্রশংসা করে তখন সে धोकएड़े एकदिन प्रशंसा करते करते देखा जाए विदर्गत अपराध एक दिन से निनार पत्र बस अवश्य जानते हैं जे गुणा करा क्यों गुणार पर अवश्य खराबल आकार करते हैं कारण अल्प समय मजा पासी गुणारेपर क्योंकि दीर्घ समय शिवश्योग अवश्य नगद अथवा बाकी शासिर एथम शांति हम प्रथम गुणारा आल्ला के रागान्वित कर आल्ला सीमारेखा से সেটাকে অতিক্রম করে যাচ্ছি এবং আল্লাহর যে আদেশ সেই আদেশগুলো অমন না করছি এবং আমরা তো মানুষের উপর ঝুলম করে যাচ্ছি এবং নিজের উপর জুলছিম রাহিতা আলমহ তিনি বলেন যে একজন মানুষ যখন গুনা করতে থাকে এই গুনা কিন্তু অনেক खरा दिक खराब से आखरा ते ग्रास कर खबर रखे ना इटे कारण एकजे शेष परिणती खराब हर कारण कारण अनेकती खराब है कारण प्रकाश्य हम अप्रकाश्य हम सक गुना रक्षा पार चेष्टा करते हैं আল্লাহ শাহু যদি আমাদের গুণাকে লুকায়িত রাখেন ছেড়ে দিবেন সেটা নয় বরং অচিরে আমাদেরকে অবশ্যই এই গুনার জন্য এখন থেকে সতর্ক হওয়া উচিত এই কারণে সুন্দর একটি কথা বলেছেন তিনি বলেন ইন্নাজুল্ভা ফেসি ফৈয়ুজ বলেন যে একজন মানুষ যখন লুকায়িতভাবে গুণা করতে থাকে কুনা করতে থাকে তখন দেখা যায় লুকাইত আর থাকে না শেষ পর্যন্ত সে তার লজ্জার কারণ হয়ে যায় এবং তার উপর সে লাঞ্ছনায় ভুগতে থাকে হজরত ইমাম রাহিম তিনি বলেন মান খান আল্লাহ নিয়ে একজন ব্যক্তি যদি লুকায়িত পাবে আল্লাহর সাথে করে আল্লাহর সাথে খেয়ালত করে তখন আল্লাহ আজর এই যে তাকে লুকাইত রাখছেন এই লুকায়িতটা থাকতে দেবেন না একদিন একদিন প্রকাশ পাবেই এটা হচ্ছে নিশ্চিত কথা সুতরাং কেউ যদি আমরা লুকায়িত গুণা করে থাকি এখনো যদি বুঝতে পারি যে কেউ আমাদেরকে ধরতে পারে নাই কিন্তু আল্লাহ আজের শাহানু করবেন না اك دن اك دن مانوشي جوكي سامنة دورية دبن ابو الدردار رضي الله تعالى ان الابد يخلو بمعاص الله فايلق <تصفيق> الله بغضه فايلق الله بغضه في قلوب المؤمن من حيث لا يشعر ولجا اجن بكتی جو خن اللہ ستحقا کی گناہ کرن تو خن اللہ جرشانو تار اپنا شدر داگه مانوشو انتر دھوگی دن شه تو تیر پائنا شه دک چھے جا امی لکای دوباب گناہ کری جات چھی گناہ کری جات چھی তার প্রতি বিষ ঢুকিয়ে দেন সে আর ট্যার পাচ্ছে না সে মনে করে আমি তো কারোর সাথে এরকম বাইরের কোন গুণা করিনি আমি তো নিজে নিজে করছি কিন্তু এটার পরিণত তাকে আর ভালোবাসে না দেখবে যে নিজের স্ত্রী ভালোবাসে না নিজের সন্তান তাকে ভালোবাসে না কি এক বুজুর্গ বলেছিলেন যে আমি যখন গুণা করি তখন আমি আমার এটা ট্যা পাই নিজের স্ত্রীদের মধ্যে এমন কি যে গোঁড়াতে আমি চড়ি যে মতো আমি চড়ি এটার মধ্যে ট্যার পাই যে ঠিকমতো গোড়া গুণার উপর চটতে পারি না দেখা যায় আমার স্ত্রী আমার কথা শুনে না তাইলে গুনার পরিণতি অবশ্যই খারাপ এই কারণে দেখবেন যে একজন গুনার তার অন্তর কোন শান্তি পাচ্ছে না সে সবসময় ব্যস্ত তার চিন্তা কোন শেষ নেই সে খেয়ে আরাম পাচ্ছে না ঘুমিয়ে আরাম পাচ্ছে না সে নিজের নিজের স্ত্রীর সন্তানকে নিয়ে আরাম পাচ্ছে না এদেরকে নিয়ে সে ঝামেলায় পড়ে আছে কারণ কি সে গুণা করে যাচ্ছে কারণ গুনাই হচ্ছে অকল্যানের আমরা আল্লাহর কাছে যেন আমাদেরকে আল্লাহ জয় শানু এই গুন থেকে আমাদেরকে রক্ষা করেন ভাই রামার একজন মানুষের জীবন হচ্ছে কতটুকু দিন সে বেঁচে থাকে এবং তার সত্যিকার জীবন হচ্ছে যখন সে আল্লাহর দিকে ধাবিত হয় এবং বিশেষ করে তার ভালোবাসা তার অন্তর তাকে আল্লাহকে সে সর্বদা স্মরণ করে এবং আল্লাহ সন্তুষ্টিকে এটাই হচ্ছে কারণ যেই ব্যক্তি আল্লাহ সন্তুষ্টিকে এবং নিজকে নিজে নিজের থেকে সে দূরে রাখবে খারাপ থেকে নিজেকে দূরে রাখবে তখন সে দুনিয়াতেও শান্তি পাবে আক্রতেও শান্তি পাবে আর যেই ব্যক্তি নিজের মনের কথা শুনছে নিজের মন মতো চলছে হ্যাঁ তখন সেই ব্যক্তির সমস্ত কল্যাণের পথগুলো রুদ্ধ হয়ে যাবে এবং তার কোন জীবনকে ধ্বংস হয়ে যাবে এক সময় সে নিজের জীবনের জন্য আফশ্রোস করলেও তা আর ফিরে পাবে না যখন তার মৃত্যু হবে ফিরে আসার সুযোগ তা থাকবে না আমার। গুনাগুলো হচ্ছে এমন কারণ যে একজন গুণা করলে আল্লাহর কাছে তার সম্মান থাকে না আল্লাহর কাছে তার বন্দা গুণা করার কারণে সম্মান নষ্ট হয়ে যায় এই কারণে হজরত হাসান বা শ্রী রাহিম সুন্দর একটি কথা বলেছেন হানু আসমাহুম যে তারা আল্লাহর কাছে তাদের কোন মূল্য নেই বলে তারা গুণা করতে পেরেছে আর যদি আল্লাহ তাদেরকে মূল্যই দিত তাহলে তাদেরকে আল্লাহ গুনাহ থেকে রক্ষা করতেন তাহলে আমাদের মনে করতে হবে যে এই গুনাগুলো হচ্ছে আল্লাহর কাছে নিজের মূল্যায়নকে নষ্ট করে দেওয়া আল্লাহ আমাদের কাজ মূল্যায়ন করবেন না এই কারণে আমাদের খেয়াল করতে হবে গুনা মানুষের লাঞ্ছনার কারণ হয়ে যায় এই কারণে এরকম ভাবে আমাকে আপনার সাথে অপরাধ করে লাঞ্ছিত করবেন না তাই এই হাদিস থেকে যায় যে আল্লাহর আনুগত্য সম্মানের কারণ এবং আল্লাহর বিরুদ্ধে আচরণ কারণ এই কারণে এই দোয়া আমরা অবশ্যই করবো আল্লাহ হে আল্লাহ আপনি আমাকে আপনার আনুগত্যের মাধ্যমে সম্মানিত করুন এবং আপনার বিরুদ্ধে আচরণের মাধ্যমে আমাকে লাঞ্ছিত করবেন না সুতরাং খেয়াল আমরা। कर लछनार कारण है और एक व्यक्ति जन तर प्रभुरचरण अबाध्याचरण आचरण कर देखें कि पर्दा पड़े जाए शेष पर्त अपराधर मध्य आर पायनाशेषक क्षतर दिक्कत निजे जत दोषार फलाफल भूगते ही शेष पर्त चेतना जानकारी हारिए ना जाए আমি যে গুণা করছি এই চেতনা শেষ পর্যন্ত হারিয়ে যাবে গুণার অপকারিতার কারণে আমরা আল্লাহ আল্লাহকে ভয় করার চেষ্টা করব প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক এবং যদি কোন গুনা হঠাৎ করে হয়। যায় সেই জন্য আল্লাহর কাছে তোবা করার চেষ্টা করব আল্লাহ আজর শাহন বলেন অথবো ইন হে মানব সকল আল্লা কাছে সকল মিলে তৌবা করো হে তোমরা আল্লাহ নিকটে আর ফিরে আসো আল্লাহর কাছে সফল কাম হতে পারবে অন্য একটা আয়তের মধ্যে আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের প্রত্যেকে খেয়াল করা দরকার সে আগামী দিনের জন্য সে কি কল্যাণ পাঠিয়েছে কি সুবাবের কাজ পাঠিয়েছে সংরক্ষণ করেছে আল্লাহর কাছে সেটা প্রত্যেকের এখন থেকে হিসাব করে নেওয়া দরকার এবং আল্লাহ বলেুল্লাহ আল্লাহকে ভয় করতে শিখো ইন্দাল্লাহ তা নিশ্চয়ই আল্লাহ আজর শাহানু তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে ভালোই দেখতে পাচ্ছেন সব খবর তিনি রাখছেন আমাদের অবশ্যই প্রত্যেককে গুণাধিক রক্ষা হবে কারণ যে অপরাধ আমরা করি না কেন এবং মানব জাতি এরকম অপরাধ করতেই পারে অপরাধ করলে আমাদের একটা কাজ হবে যে আমরা দ্রুত আল্লাহর দিকে ফিরে আসবো তো করব কারণ আদম আল ইসলাম পর্যন্ত এরকম অপরাধ করেছিলেন কিন্তু তার গুণ ছিল যে খুব দ্রুত তিনি আল্লাহর দিকে ফিরে এসেছেন যেমন আল্লাহ আজরান কোরআন মজিদের মধ্যে বলেন যে আদম আলীসলাম তার প্রভুর আদেশ করেছে সে প্রস্ত হয়েছে ঠিকই কিন্তু তারপরে আল্লাহ তার প্রভু আবার তাকে গ্রহণ করে নিয়েছেন তার তোবা গ্রহণ করেছেন এবং তাকে হেদায় দিয়েছেন সুতরাং আমরা অপরাধ করতেই পারি কিন্তু আমাদের সর্বশ্রেষ্ঠ গুণ হবে অপরাধ করার সাথে সাথে আমরা আল্লাহর দিকে ফিরে আসব তেমনি ভাবে আদমআস্লাভাবে গুণা করে ভয় পেয়েছেন এরকম ভাবে আল ইসলাম গুণা করেছেন আল্লাহ দিকে ইসলাম সবাই কেমন দিবস আল্লাহ সুপারিশ করতে যাবেন না কারণ তারা নিজের সেই গুণার কথা স্মরণ করবেন যেমনি নুয়াল ইসলাতাম স্মরণ করবেন তেমনি আদমআ স্মরণ করবেন ইব্রাহিম আলী ইসলাত ইসলাম স্মরণ করবেন মুসা আলহ ইস্লাাম স্মরণ করবেন এবং তারা দুনিয়াতে তোহবা করেছে তারপরেও পরকালে সেই গুণাকে তার ভয় পাবে এই কারণে আমাদের প্রত্যেককে আমরা একজন সাধারণ মুসলমান হিসেবে নবীদের মতো আমাদের ভয় পাওয়া উচিত আমরা যে গুণা করি না কেন অতি দ্রুত সেখান থেকে আমরা তৌবা করে আমাদেরকে ফিরে আসতে হবে এই কারণে আমাদেরকে ফিরে আসা ছাড়া তবা ইস্তেক ফার করা ছাড়া আমাদের কোন আর পথ থাকবে না আর আল্লাহ যখন কোন বান্ধব তার কাছে করে আল্লাহ শাহান খুশি হয়ে থাকেন এটাই আল্লাহর নিয়ম সুতরাং আমাদেরকে অবশ্যই গুনা ফিরে আসে আল্লাহর দিকে ফিরে আসতে হবে আর আমরা ইস্তেক ফার করি আল্লাহর কাছে গুণা করি আল্লাহ যেরকম গুন মাফ করে দেবেন তেমনি ভাবে আল্লা শাহুভ আমাদের গুনার পরিবর্তে গুনাকে নেকে রূপান্তরিত করবেন এবং কেউ এমন হয়ে যায় ফ্রেশ হয়ে যায় যেন সে গুণা করেনি আল্লাহ হ্যাঁ আল্লাহ বলেন যারা তো করে নিয়েছে এবং ইমানকে নবায়ন করে নিয়েছে ন্যায় করেছে তাদের গুনাগুলোকে আল্লাহ ন্যায়কে রূপান্তরিত করবেন আর আল্লাহ ক্ষমাসীল দেয় নিশ্চিত ভাবে আমাদের জানা বলে যে ব্যক্তি করবে এবং আল্লা জঃ তোবা অবশ্যই তার তোবা গ্রহণ করবেন এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে গুণা করলেই আমাদের আল্লাহ আল্লাহর কাছে তোবা করতে হবে তখনই আল্লাহ আমাদের তোবা গ্রহণ করবেন এবং আমাদেরকে সামনে ভালো কাজের তৌফিক দিয়ে দিবেন এই কারণে আমরা আল্লাহর কাছে সবাই মিলে ফিরিয়াদ করি যে আল্লাহ জশান আমাদের গত গুণাগুলো সব ক্ষমা করে দেন এবং আমাদেরকে যেন গুণা করলেই সাথে সাথে তৌবা কর তৌফিক দান করুন এবং ভবিষ্যৎ জীবনে যেন আমরা গুণা থেকে রক্ষা পেতে পারি এই জন্য সবাই কাছে পরিহাদ করব এবং রক্ষা পাবো সবসময় একথা স্মরণ রাখবো যে গুনার প্রতিদান অবশ্যই পেতে হবে গুণা করলে যে শাস্তি ছাড়া আমরা এমনি টিকে এরকম নয় গুনা করলে যে কোনো শাস্তির সম্মুখীন আমাদেরকে হবে হয়তো আমরা একে অপরকে অবশ্যই পরামর্শ দিব যে যেন গুণা থেকে রক্ষা পায় যাকে আমরা গুনা করতে দেখব নিজে যেমন গুণা করবো না অন্য রক্ষা পাওয়ার জন্য আমরা অবশ্যই তাকে নসিহত করব যদি আমরা একে অপরকে নসিহত করি সবাই যদি গুণা থেকে বিরত হয় তাহলে আমরা ভালো থাকতে পারবো সমাজ ভালো থাকবে রাষ্ট্র ভালো থাকবে সবাই ভালো থাকতে পারবাহস